মানবতার সমাধান রিয়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 আর এটাই হচ্ছে মুমিনের গুণ যে মুমিন আল্লাহর নিয়ামতগুলোকে সৎ পথে ব্যবহার করবে তার উপহার করবে না আল্লাহ তাল্লা তাই মোমিনদের গুণ সম্পর্কে আলোচনা করে বললেন কদাফুলাহ মেনুন আল্লাহ তিহিম খাশে মোমিনরা সফল কাম হয়ে গেছে যারা তাদের নামাজে বিনয় নম্র অর্থাৎ নম্র এবং বিনয় সহকারে তারা নামাজ আদায় করে আর তারা অনর্থক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 মানুষকে তারা বলতে পারে না যে তারা কি চায় ইশারা ইঙ্গিতে কিছু বলে যা সব বোঝা যায় না তাও তার ইশারার কথা তার ইঙ্গিতের কথা তার ইশারার ভাষা ইঙ্গিতের ভাষা কেবল তার পরিবারের লোক তার মা বাপ ভাই তারাই কিছু বেশি ভালো বুঝে অন্য মানুষরা তা বুঝতে পারে না তোর আর জীবের কত বড় মর্যাদা আর জীব কত বড় আল্লাহর একটি নিয়ামত আমরা হয়তো বুঝতে পারছি না যারা আমরা এই নিয়ামত লাভ করেছি এই নেয়ামতের ব্যবহার করবেন এই জীবের সদ ব্যবহার আপনি কিভাবে করবেন এটাকে সৎ ব্যবহার করে যা বলার দরকার তাই বলবেন যা বলতে নেই তা বলে এর অপব্যবহার করবেন না আর যদি আপনি আল্লাহর এই নেয়ামতের সদ ব্যবহার করেন তাহলে আপনি আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আর যখন আপনি আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তখন আল্লাহ রবীন্দ্র যদি শুক্রিয়া করো যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো লাখুম আমি তোমাদেরকে আরো অনেক দিব অনেক দিব মানে মানে তোমার শরীরটা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 একটি করে দুর্বল হতে থাকে হাত দুর্বল হয়ে যাবে গেছে সারা বডিটা আপনার কাঁপতেছে কেন কারো সুস্থ সবল নেই যদি আল্লাহর নিয়ামতের কদর করতেন আল্লাহ বলছে লাইন ঠাকার তুম যদি সুক্রিয়া জ্ঞাপন করো আমি আরো দেব মানে এগুলি সব ভালো থাকবে সব ঠিক মতন কাজ করবে হাত চলতে আর যদি কুহুরি করো, যদি অকৃতজ্ঞ হো ইন আদাবিল তাহলে মনে করে নিও আমার আভাব খুবই কঠিন কালকে কেমতের মাঠে এই প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। এগুলি যদি সঠিক মতো ন্যায় করে থাকো আর যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন না করো তাহলে মনে করে নিও আমার আধাব খুবই কঠিন হবে ভাই প্রত্যেকটি নিয়ামতের কদর করবেন আল্লাহ জীবন দিয়েছেন এরপর একটা নিয়ামত এরপর একটা জিনিস মরণ মনে রাখতে হবে আল্লাহ সুস্থতা দান করেছেন এরপর অসুস্থতা আছে মনে রাখতে হবে সবসময় মানুষ সুস্থ থাকে না আল্লাহ আজকে অবসর দিয়েছেন অবসরে কদর করবেন কালকে ব্যস্ত হয়ে পড়বেন আজকে আল্লাহ আছে কদর করবেন কালকে ফকির মিসকির হয়ে পড়বেন অভাবী হয়ে পড়বেন ওই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন কবলা খামসেন হায়াত কাবলা কাবলা হারামিক সেহাতে ফেরা কাবলা সুগুলিক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 এই জীবনের মূল্য দিও ভালো কাজে লাগাই সৎ কাজ করো আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করে এই জীবনে মরণ আসার পূর্বে তাই আল্লাহ তালা জীবন দিয়েছে জীবনের মূল্য দিতে হবে সাবা বা হারামিক জৈবন কাল একটা বিরাট দিশুদীর্ঘকাল একটা লং পিরিয়ড এই লং পিরিয়ডটাকে এই লং সুদীর্ঘ সুদীর্ঘকালটাকে আল্লাহর কাজে লাগাও দিনের কাজে লাগাও জৈবন অবস্থায় যুবক অবস্থায় মানুষ যেভাবে আল্লাহর ইবাদত করতে পারবে বার্ধক্য পৌঁছে যাওয়ার পর ওইভাবে দোয়াগুলি পড়তে পারবে না ভুলে যাবে এখন ছোট্ট একটি বিরত নিচ্ছি সাথে থাকুন আবারও আসছি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 बर्तमान हाहाकार समाधान मानस असुस्थ हम देखते जाओनिक सभ्यत বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিক্র হল ইসলামিক মূল্যবোধ সেটা শাস্ত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান পরবর্তী অনুষ্ঠান জৈবন কাল দিয়েছেন সেই জৈবন কালের পরে একটা পিরিয়ড আসবে বার্ধক্য তখন সব কাজ করতে পারবেন না অতএব সেই জৈবন কালের মূল্য দেওয়া বার্ধক্যের পূর্বে সে হ্যাঁ কাবলা সাকামিক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 বিবাহ যা কিছু ওরা দুনিয়াতে করত। আপনি যা কিছু করছেন এই হাত দিয়ে এই পা দিয়ে এই জীব দিয়ে এই চোখ দিয়ে এগুলি কালকে কেমন মাঠে মহান আল্লাহ রাবুল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 ব্যবহার করবেন সুন্দর কাজে ভালো কাজে এউলিকে লাগাবার চেষ্টা করবেন নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাই হাদিসের মধ্যে এই জীবের সদ ব্যবহারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে বলছেন মান্লাহের আখের যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যারা আখেরাতে বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকেও বিশ্বাস করে একদিন মরতে হবে শেষ দিবস কেমত একদিন হবে সেদিন আমাদের উঠতে হবে কেমন প্রান্তে আমাদেরকে একত্রিত হতে হবে আল্লাহর কাছে আমাদেরকে হিসাব ও কিতাব এই আখেরাত সম্পর্কে আখেরাত যত সাল্লাহ আল্লাম সে সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন আখেরাতে আগে কবর কবরের সমস্ত কথা কবর থেকে উঠতে হবে তারপর হাসর প্রান্তে একত্রিত হব সূর্য কোথায় থাকবে পুলিশ রাত পাড়ি দেওয়ার ব্যাপার হিসাব ও কিতাবের ব্যাপার এ সমস্ত কথা বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন এগুলিকে বিশ্বাস যারা করে তাদের উচিত যে তারা যখন কথা বলবে ভালো কথা বলবে উত্তম কথা বলবে আউলে চুপ থাকবে বোখারি ও মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা বলে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন এই জীবটা সদ্ ব্যবহার করি এই জীবটাকে যেন আমরা অপব্যবহার করে এটাকে যেন আল্লাহর কুফুরির কাজে ব্যবহার না করি এখন আমি আপনাদের সামনে একটি একটি করে তুলে ধরবো যে এই জীব দিয়ে আমরা কি কি কাজ এবং কি কি অপকর্ম করে থাকি সব বড় বড়ো কাজ প্রথমত যে আমরা করি এই জীব দিয়ে সেটা হচ্ছে মানুষের কিবোৎ করা এই জীবের সব থেকে একটা বড় দোষ সব একটা বড়ো কুকর্ম অন্যায় কাজ যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে এই জীব দিয়ে কাকে বলে এর প্রসঙ্গা মানে এর সংজ্ঞা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাল এই হাদিসে আল্লাহ বলে দিয়েছেন তাই আল্লাহ নবী হাদিসের মধ্যে সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ আচ্ছা তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিরা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন আল্লাহ নবী বললেন গিবত হচ্ছে তোমার ভাইয়ের এমন প্রসঙ্গ তুলে ধরা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 তবেই তো গিবোধ হলো আর যদি সেই দোষটা তার মধ্যে না থাকে ফাঁকা বাহাত্তে হো তাহলে তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে তাহলে বুঝতে পারা গেল দুই অবস্থাতেই গিবত করা কিন্তু হারা দুই অবস্থা যদি দোষটা থাকে তাও বলা যাবে না আর যদি দোষটা না থাকে তাও বলা যাবে না দোষটা যদি থাকে তাহলে গিবত হবে আর দোষটা যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ দেওয়া হবে তাই রাসুল এ করিম সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন এবং আমাদেরকে বলছেন যে এই গিবত থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো কারণ এই গিবত সব থেকে বড় সর্বনাশী বা সর্বনাশী জিনিস যা এই জীব দিয়ে আমরা করে থাকি আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লামের আরও অনেক স্ত্রী ছিল সবাই আমরা জানি কিন্তু স্ত্রীরা একে অপরের প্রতি সতির হিসাবে একটুকু বিদ্বেষ পোষণ করতেন আর এটা স্বাভাবিক জিনিস মা আয়েশার আদি আল্লাহ আনহার কথা যে একদিন তিনি রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামকে বললেন ইয় রাসুল্লাহ হাস বো কামিন সফি তাকা ওয় কাদা ফকাল নবী ও সাল আলী হসাল্লাম লাকাদ কুলতে খেলে মাথন মা আয়েশা বলছেন ইয় রসুল আল্লাহ এই সাফিয়ার খাটো বা নাটা হওয়াটাই তার দোষের জন্য যথেষ্ট মা আয়েশার রদি আল্লাহ তাল আনহার আসলে একটু খোটা দেওয়ার উদ্দেশ্য ছিল মা সাফিয়ার আদি আল্লাহ তালা আলহা দেখতে একটু খাটো ছিলেন আঁকার আকৃতিতে তাই সতীন হিসাবে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে সাফিয়ার এই খাট বা নাটা হওয়াটাই তার জন্য বা তার দোষ হওয়াটা যথেষ্ট তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা আয়েশাকে লক্ষ্য করে লাকাত খুলতে খেলে মাথান লাউ মোজেজাত বেমা ইল বাহার লামা জাজ আয়েশা তুমি এমন একটা তিতো কথা বলেছো এমন একটা করা কথা বলেছো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 তাই মা আয়সা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহর নবীকে এই কথাটা বলেছিলেন আর আল্লাহর নবী তাকে বললেন যে এত বড়ো কথা যে সমুদ্রের পানির সমস্ত হয়ে যাবে তোমার এই কথাটার কারণে তা গিবত করা যে কত বড় জিনিস এবং যে কত বড় সর্বনাশী জিনিস তা আমরা খুব স্বাভাবিকভাবেই ভালোভাবেই বুঝতে পারছি যে রাসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন যে সমুদ্রের পানি হয়ে যাবে যে তোমার এই কথাটা সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাই সব সময়। এই জীবটাকে হিফাজত করবেন থেকে খবরদার কোনটা ব্যবহার করবেন মহান আল্লাহ করে এই জীবটার হিফাজত করতে বলে আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে বলছেন কারণ অনেক ধারণা এমন আছে যা পাপ হয়ে যাবে খুব বেশি বেশি ধারণা করা থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে আর তোমরা সিআইডিগিরি খুঁজে খুঁজে একে অপরের দোষ বর্ণনা করবে না আজকের মতো এখান থেকেই পরে আবার আলোচনা আসবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ও সাল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়া সাহবিহি আজমাইন Change a heart Actions are judged by their intention. And every man shall be judged accordingly. And whatever you keep inside of your heart, It cannot be hidden from Him. Learn your living in a lawful way Be mindful of what you say Be sincere when you pray Today could be your last day Bear each other no malice Greed and faith can't coexist In the same heart, heart. Oh heart. only you can change your heart all upon you to do You're living in a lawful way Be mindful of what you say Be sincere when you pray Today could be your last day Be each other no malice Greed and faith can coexist In the same heart Oh only you can change your heart fall on you to do so